ছোট জিনিস লই দেখা যায় মানুষের সাথে জগড়া জাটি শুরু করতে। সে মনে করে সহি মানে ওই খালি কয়টা জিনিস কেউ মনে করে সহিয়া কীটা মানে আমিন বলে মসজিদ ফাটাই দিতে পারলে এই তিন চারটা জিনিসের নাম সহিয়া কীদা বাস এগুলার জন্য দেখা যায় ঝগড়া জাতি মারামারি শুরু করে দেয় আসলে এগুলা সহি কীটার মূল বিষয় না মূল বিষয় হলো তাহলেই তার সিরেক এটা নিয়ে যখন কাজ করবেন তখন আপনার কোন একতালাপ নাই কার সাথে ঝগড়া নাই ফাঁসাদ নাই কিছু নাই যে সেটা যে ব্যক্তি হোক যে দল হোক যারাই হোক শেরেক যেখানে আছে আমি সেখানে নাই বিরুদ্ধে আমি। সোবাহবাদ যেখানে আছে আল্লাহ যেখানে আছে আমি সেখানে আছি এটার নাম হলো মিল্লাতে ইব্রাহিম এটার নাম সহিয়া কিদা বুঝতে পারছো না বা সহিয়াদা সহিয়া কিদা হলো মিল্লাত ইব্রাহিম আলাইহিসাল আপনি গুণা যদি পরিমাণ নিয়ে আসেন হাদিসে পুচির মধ্যে আসেন মাল্লাকে কোন ব্যক্তি যদি ফাহাট পরিমান গুনা নিয়ে কে ময়দানে আমার কাছে আসে সেই পরিমাণ মা আল্লাহ তার সাথে দেখা করবেন যদি আপনি ফাহাট পরিমান গুণ নিয়ে আসেন কিন্তু সেরেক নিয়ে আসবেন সব বরবার তাহলে আপনি কাজ করবেন সেরেক নিয়ে সেরেকের ব্যাপারে আপনি অনড় অবস্থানে থাকবেন সপ্ত অবস্থানে সাধারণ ছোটোখাটো জিনিস যেগুলো ইমামদের একতালাভ এগুলো নিয়ে ঝগড়া দাঁটি তর্ক বিতর্ক করার কোনো দরকার নেই করবেন তাও হেদ নিয়ে তর্ক বিতর্ক করবেন সেরেক নিয়ে সমাজ থেকে সেরেক উচ্ছেদ হয়ে যাক এটাই হলো মিল্লাতই প্রাজে অসংখ্য সেরেক সেই ব্যাপারে কোনো কথাবার্তা নাই যারা সেরেক করতেছে তারা খুব নিরাপদে আছে যারা সুন্নত পালন করে তারাই শুধু ঝগড়া জাতি করে কি এরকম না সমাজে যারা সেরেক করতেছে কবর পূজা কবর এ করা কবর কেন্দ্রিক অসংখ্য সেরেক যারা লিপ্ত তারা খুব নিরাপদ তাদের ব্যাপারে কারো কোনো বক্তব্য নাই কথা নাই কিন্তু যারা সুন্নত পালন করতে যায় তারাই শুধু ঝগড়া জাতি যারা নামাজি তারা ঝগড়া করে বেনামাজির কোনো ঝগড়া নাই যারা মসজিদে নামাজ পড়তে আসে তারাই দেখবেন দেখা যায় দলাদলি করে আর বেনামাজিদের কোনো দলাদলি নেই এই এজন্য আমরা যে কথাটা বলতেছি সেটা হলো ফেরকাবাজি দলবাজি গ্রুপ বাজি বন্ধ করে আল্লাহ বলতেছেন বাল মিল্লাতাই মিল্লাত ইব্রাহিমের একনিষ্ঠ হানিফ অনুসারী হয়ে যাও একনিষ্ঠ অনুসারী হয়ে যাও ওশরিক ইব্রাহিম আলাম কখনো সিরকের সাথে ছিলেন না কারণ তিনি হলেন ইমামত্তাউ হিদ